Peace TV টিভি বাংলা মানবতার সমাধান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 সেটি হলো আল্লাহর রাস্তায় জেহাদ করার গুরুত্ব এবং তার ফজিলত আমরা পূর্বে শুনেছি আল্লাহ রাব্বুল আলমিন মমিনদের জন্য বলেছেন যে অকাতুল মুসরকিন আকাফাহ তোমরা মুসরকিনদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে তোমরা লড়াই এবং কেতাল করো পাক লড়াই করার জন্য নির্দেশ দিচ্ছেন এবং বলেছেন ইনফিরু ফিফা ফাফি কালা এবং এ বিষয়ে নবী মোহাম্মদুর রসুল্লা সাহাশ্লামের হাদিসও আমরা শ্রবণ করেছি যে আল্লাহ নবী সালাম তিনকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন আমল শরীয়তে ইসলামে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল ফজিরতপূর্ণ আমল তিনি বলেছিলেন যে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা আল্লাহর অসুলের প্রতি ইমান নিয়ে আসা এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং তৃতীয় নম্বরে বলেছিলেন হাজ মবরুর মকবুল হজ করা এ বিষয়ে আজকে যে হাদিস থেকে আমরা আলোচনা শুরু করবো সে হাদিস বলেনিজ্ঞাস করলাম কোন আমলটি সর্বোত্তম আমল কল তিনি বলেন আল ইমান প্রতি ইমান এবং আল্লাহর রাস্তায় جهاد كرة متفقنا علي بخاري مسلمي حديث وعن أنس ندي الله عنه أن رسول الله سلام قال لا غدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها أنس ندي الله تعالى نتني بولن رسول الله سلام بولن لا غدوة في سبيل الله الله رستعي أكتشاكال وتكرم كرة أو روحة وتباق أكتشندها وتكرم كرة খাই দুনিয়া ও মাফিহা দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু রয়েছে তার চাইতে উত্তম বেশি সুবহান দুনিয়ায় কত জিনিস আছে দুনিয়ায় কত নিয়ামত আছে দুনিয়ায় কত মাল আছে তো একটু সময় সকাল অথবা একটু সময় সন্ধ্যা আল্লাহর রাস্তায় জিহাদের মাঠে অবস্থান করা দুনিয়া এবং দুনিয়ার সকল জিনিসের চাইতে উত্তম বলেছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি বলেন যে একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আই উফদল কোন ব্যক্তিটি বেশি ভালো কোন মানুষ বেশি ভালো কোন ব্যক্তি বেশি উত্তম কল তিনি বললেন ওই বিন যে তার জান দ্বারা এবং তার মাল দ্বারা আল্লাহ রাস্তায় জিহাদ করে কারণ জান এবং মাল এটা মানুষের সবচেয়ে বেশি প্রিয় জিনিস ইনামা আমিতনা ফিতনা। বলছেন তোমার মাল এবং তোমার সন্তানাদি ফিতনা মাল এবং সন্তানাদি ফিতনা ফেতনা কখন যখন এই মাল এবং সম্পদ মানুষদেরকে আল্লাহর রাস্তায় জেহাদ করা থেকে বিরত রাখবে আল্লাহর জিকির থেকে মানুষদেরকে যখন বেমুখ রাখবে তখন সেই মাল এবং আওলাদ মানুষের জন্য ফেতনা বলে আখ্যায়িত হয়েছে তো নিজের জান এটা ওই জন্য আল্লাপা কী বলেছেন ইন্দালামিন্ন আল্লাহ তালা জান্নাতকে বেচে দিয়েছেন মমিনের জান এবং মালের বিনিময় বিনিময়ে জান্নাত পেতে গেলে জান এবং মাল কুরবানি করতে হবে আল্লাহ রাস্তায় তো ওই মমিন সবচেয়ে উত্তম মমিন যে ব্যক্তি নিজের জান এবং মাল দ্বারা আল্লাহ রাস্তায় জিহাদ করে কয়ালা সুম্মা মান এরপর জিজ্ঞাসা করা হচ্ছে এরপর সর্বোত্তম কোন ব্যক্তি কয়ালা তিনি বললেন মিরুন ফি শ্যাবিম আবুদুল্লাহা ওয়াদা উন্নাস মিনসার রিহি মোত্তাফাকুন আলী বলছেন দ্বিতীয় হলো ওই মমিন যে কোনো গিরিপথে সে বসে আল্লাহর ইবাদত করে কোনো পাহাড়ের কোনো উপত্যকায় কোনো গিরিপথে সে বসে আল্লাহর ইবাদত বন্দি করে ওয়ায়দা উন্নাস এবং মানুষদেরকে বাঁচায় মিনসার রিহি তার অনিষ্ট থেকে তার অনিষ্ট থেকে মানুষদেরকে নিরাপদে রাখে ওই ব্যক্তি উত্তম বেশি তার অর্থ হলেই যে দুনিয়ায় যদি কোনো এমন ফেতনা হয়ে যায় যেই ফেতনা দ্বারা নিজের যান এবং নিজের দিন হেফাজত করা যখন কষ্টদায়ক হয়ে যাবে তখন নিজের ইমান এবং আমলকে বাঁচানোর জন্য পাহাড়ের কোনো চূড়ায় বসে আল্লাহর হেফাজত করা এটাই উত্তম কাজ তো যারা এই দুনিয়ার ফেতনা থেকে নিজেকে বাঁচিয়ে পাহাড়ে বসে আল্লাহর হেফাজত করবে ওই ব্যক্তিকেও আল্লাহনে বলছেন সে উত্তম ব্যক্তি রাস্তায় দিন কোনো মুসলিম দেশের সীমান্ত পাহারা দেওয়া দুনিয়া এবং দুনিয়ার উপর যা কিছু আছে এ এসবগুলি চাইতে উত্তম সাউতি মিনাল সাউথ জান্ন দুনিয়ার তুলনায় কেমন আহাদি মিনাল জাননা জান্নাতে তোমাদের কোনো একজন ব্যক্তি চাবুকের পরিমাণ জায়গা এক চাবুক কতটুকু জায়গা এই চাবুকটাও যদি জান্নাতে ফেলে দেওয়া হয় তাহলে এই চাবুক যতটুকু জায়গা লাগবে এতটুক পরিমাণের পরিমাণ জান্নাতের জায়গার মূল্য এবং আলাই এবং ওই সকাল যে সকালে বান্দা আল্লাহর রাস্তায় সে বের হয়ে যায় সকাল সকাল জেহাদের জন্য এবং ওই সন্ধ্যা যেই সন্ধ্যায় কোনো বান্দা আল্লা রাস্তায় জেহাদের জন্য বের হয় খায় দুনিয়া ওমা আলী হা দুনিয়া এবং দুনিয়ার উপর যা কিছু আছে তার চাইতে উত্তম মোত্তা ফকোনাল এই বোখারি মুসলিম হাদিস তাহলে এই হাদিসগুলি দ্বারা আমরা জানতে পারলাম যে জেহাদ যারা করে যারা নিজের যান দেয় তার মাল দেয় তাদের ফজিলত তাহলে কত হবে শুধু শুধুক্ষণেকের জন্য জেহাদের রাস্তায় দাঁড়ানো সকালের কিছু অংশ সন্ধ্যার কিছু অংশ অর্থ নেই দিন বা রাত্রে যখনই জেহাদের জন্য সে যাবে কিছু ক্ষণের জন্য জেহাদের মাঠে অবস্থান তার জন্য দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু রয়েছে তার সে উত্তম আর যারা সর্বক্ষণ জেহাদে লেগে আছে যারা নিজের যান বিলীন করে দিয়েছে যারা নিজের মাল বিলীন করে দিয়েছে আদালত ক্ষমা করে দিবেন আদসি দিবেন و اجري عليه رزقه و امن <الْفَتَّان> رواه مسلم سلمان رضي الله تبارك তিনি বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول امي رسول الله صلى الله عليه وسلم কে বলতে শুনেছি তিনি বলেন ري با تو يومن وليلتين কোন এক দিন একটি রাতে সীমান্ত পাহারা দেওয়া خير من صيام شهر و قيامه এক মাস রোজা রাখার চাইতে এবং এক মাস পর্যন্ত সারা রাত্রি তাহাজুত পরার চাইতে উত্তম বেশি সুবাহ আল্লাহ কোনো ব্যক্তি এক মাস যাব শুধু সিয়াম শ্যাম পালন করে রোজা রাখে এক মাস যাব যদি পুরো রাত্রি সে লাইল আদায় করে তাহাজুত আদায় করে তাহলে ওই ব্যক্তির চাইতেও একদিন এবং এক রাত সীমান্ত পাহারা দেওয়া আল্লাহ নী কে উত্তম বেশি মাতা যারা আলাই হুল্লাদি কানল আর ওই ব্যক্তি যদি সীমান্ত পাহারা দেওয়া অবস্থায় যদি সে মারা যায় বলছেন তার আমল এবং স্বভাব চলতে থাকবে তার আমল এবং আজর স্বভাব চলতে থাকবে কান যে আমল সে করত। কি আমল করত পাহারা দিত উত্তম কি দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে তার চেয়ে উত্তম বেশি এ আমল তার চলতে থাকবে ওয়া উজির আলাইহ রিস এবং এর বিনিময় আল্লাহ তারা তাকে রিজিক দিবেন ও আমিনাল আল ফাত্তান এবং কবরের সকল ফেতনা থেকে তাকে নিরাপদ থাকবে সবহান তাহলে জেহাদের ফজিলত সম্পর্কে আমরা একাধিক হাদিস পারলাম যে আল্লাহ নবীলাম এই জেহাদকে কত ভাবে কত ভাষায় উনি মানুষের সামনে তার এই সমীহে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ সালাম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 निमज्जित खुशतेट ग अपछंद क्या नष्ट करतेमान देखु निषिद्धल রসুল্লা সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে মুজাহিদিন বা আল্লাহ রাস্তায় যারা জান এবং মাল দ্বারা জেহাদ করে এবং যারা ইসলামী রাষ্ট্রের সীমান্ত যারা পাহারা দেয় তাদের ফজলত সম্পর্কে আমরা জানতে পারলাম আল্লা নবী বলছেন যে এক মাস যাবত রোজা রাখা এবং এক মাস যাবত পুরো রাত জেগে তাহাজ পড়ার চাইতেও এক দিন এবং এক রাত আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য জাহাদে বের হওয়া এবং ইসলামীর রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া এটি উত্তম বেশি এ বিষয়ে আরেকটি হাদিস আমাদের সামনে আছে বলেছেন যে প্রত্যেক ব্যক্তিম আলা আমলিহি সে এতেকাল করার সাথে সাথে তার আমলে রাস্তা বন্ধ হয়ে যায় তার আমল সবের রাস্তা বন্ধ করে দেওয়া হয় ইফি সাবির তবে ওই ব্যক্তি যে আল্লাহ রাস্তায় কোন সীমান্ত পাহারা দেয় ওই ব্যক্তি যে আল্লাহ রাস্তায় কোন সীমান্ত পাহারা দেয় ওই ব্যক্তির এই আমল এই সবাবত পর্যন্ত বাড়তেই থাকে বাড়তেই থাকে সোবাহান্লাহ ওয়ু আম্মানু ফাল কবরি এবং ওই ব্যক্তিকে কবরের ফিতনা থেকে হেফাজত করা হয় যে আল্লাহর রাস্তায় কোন সীমান্তের পাহারা দেয় তিনি বলেন বলেছেন দায়িত্ব নিয়েছেন লিমান ওই ব্যক্তির জন্য খারাজাফি সাবি ইহি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হবে জেহাদের উদ্দেশ্যে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বের হবে আল্লাহ তালা ওই ব্যক্তির দায়িত্ব নিয়েছেন কিভাবে ইল্লা জিহাদুন কীভাবে জাহাদ ওই ব্যক্তি ঘর থেকে বের হয়েছে একমাত্র আল্লাহ রাস্তায় জেহাদ করার জন্য অন্য কোনো কারণে নয় আল্লাহ রাস্তায় জেহাদ করার জন্য ও ইমানুন বি সে প্রতি ইমান নিয়ে আসে এবং আমার সাথে ইমান নিয়ে তাকে জেহাদের জন্য বের হয়েছে কোন বেরসুলই এবং সে আমার রসুলকে বিশ্বাস করে আমার প্রতি ইমান নিয়ে আসে এবং আমার রসুলের প্রতি বিশ্বাস করে এবং সে আল্লাহর রাস্তায় একমাত্র জেহাদের উদ্দেশ্যে বের হয় আন পহুয়া আলাইয়া দামিনিরাহুল্লাহুল্না আল্লাহ বলছেন আল্লাহ তালা বলছেন সে আমার দায়িত্বে সে তাকে জান্নাতি দেব সুবাহ আল্লাহ আল্লাহ তালা বলছেন তাকে জান্নাতে দেওয়ার দায়িত্ব আমার হয় আমি তাকে জান্নাত দিব অথবা যেই বাড়ি থেকে তাকে বের করে নিয়ে গেছি সেই বাড়িতে তাকে আবার ফেরত নিয়ে আসবো ফেরত নিয়ে দেবো কীভাবে বলছেন না আল আমিন আজরিন আউ গানিমাতিন সে অনেক সবাব এবং গানিমতের মাল নিয়ে সে বাড়িতে ফিরবে আল্লাহ রাস্তায় যে যান মাল দিয়ে জিহাদ করবে আল্লা নবী বলছেন যে আল্লাহ আল্লাহতালা বলছেন তার জান্নাতে দেওয়ার দায়িত্ব আমার অথবা তাকে গাজী হিসাবে সে যদি শহীদ হয়ে যায় জান্নাত পাবে আর যদি সে গাজী হয়ে ফিরে আসে তাহলে তাকে সবাব এবং মালে গনিমত দিয়ে তার বাড়িতে তাকে ফিরে আসার দায়িত্ব আমার ওয়াল্লাফসু মুহাম্মাদিম বিয়াদিহি আমিও জাতের কসম খেয়ে বলছি যার হাতের মুঠের মধ্যে মোহাম্মদের জান আছে মামিন কলমিন ইউকাম সাবির যেই জখমটি আল্লাহ রাস্তায় জখম করা হয় যে জখমটি আল্লাহ রাস্তায় জখম হয়েছে ইল্লা জাউম আল কেয়ামা তবে ওই ব্যক্তি কেয়ামতের দিন আসবে তা হাই আয়মি কলিম ওই দিনের ন্যায় যেই দিনে তাকে জখম করা হয়েছে যেই দিন তাকে জখম করা হয়েছিল তার উপর প্রহার করা হয়েছিল তার শরীরের অংশ কেটে দেওয়া হয়েছিল সেই দিন তার যে অবস্থা ছিল সেই অবস্থা নিয়েই সে কেয়ামতের দিন আমার সামনে আসবে লাউ লাউনু দামিন তার শরীর থেকে রক্ত প্রবাহিত অবস্থায় কেয়ামতের দিন আমার সামনে আসবে লাউনু হু লাউনু দামিন তার শরীরের রক্ত তো রক্তের মতো রং হবে কিন্তু তার গন্ধ হবে সুগন্ধ হবে মিসকুম্বারে সুগন্ধের মতো সুহান আল্লাহ ওয়াল্লা দিনু মোহাম্মদ ইম বিয়াদি ওই জাতের কসম খেয়ে বলছি যার হাতের মুথের মধ্যে মোহাম্মদের যান আছে লাউলা আলাল মুসলিমিন। বলছেন মুসলমানের জন্য যদি এই কাজটি কষ্টদায়ক না হতো সেটা কি যে মা কাত্তু খেলা ফা এতিন আমি কোনো ছোট যুদ্ধ থেকে পিছিয়ে থাকতাম না তাগজুফি সাবির আবাদান যে ছোট সৈনিকটি আল্লাহ রাস্তায় জেহাদ করবে ওই ছোট সৈনিক থেকে আমি কোনোদিন পিছনে থাকতাম না ওলা কিন বলছে আমি পিছনে থাকতাম না কিন্তু পিছনে কেন থাকি যে অনেক সময় ছোট ছোট দল বিভিন্ন জায়গায় জেহাদে পাঠাতে হয় কারণ বেশি সৈনিক আমার কাছেও নেই এবং মুসলমানদেরকে জেহাদের প্রয়োজনীয় আসবাবপত্র আছে প্রয়োজনে যে তার জেহাদের আলাহ এবং জিনিসপত্র লাগবে এটার কম হওয়ার কারণে আমি অনেক সময় নিজে থেকে অন্যদেরকে পাঠাতাম তিনি বলছেন যে মুসলমানের জন্য কষ্ট কী হতো যে শুধু আমি গেলাম আর তাদেরকে যাওয়ার সুযোগ দিলাম না তাহলে মুসলমানেরা কষ্ট পেত যদি এই কষ্টর যদি আশঙ্কা না হতো তাহলে আমি প্রত্যেক জেহাদে আমি অংশগ্রহণ করতাম আল্লাহ নবী বলছেন প্রত্যেক জেহাদে অংশগ্রহণ করতাম সেরা ছোট হোক বা বড় হোক কিন্তু বাস্তব হলেই লা আজিদু সাহতাহ আমি সবাইকে সওয়ারে দিতে পারি না জেহাদের জন্য সওয়ারি সবাইকে দিতে পারি না আজিদু সাহান এবং তারা নিজেরাও প্রত্যেকে সওয়ারে কিনতে পারে না আমি ওই জাতের কসম খেয়ে বলছি যার হাতের মঠের মধ্যে আমার জান আছে বলছেন আমি ওই জাতের কসম খেয়ে বলছি যার হাতের মুঠের মধ্যে জান আছে আমার মনে চায় আমি আমার ভালো লাগে বা আমি পছন্দ করি যে আমি আল্লাহ রাস্তায় জেহাদ করি ফা এবং সেখানে আমি হোক আমাকে এরপরে আবার জেহাদ করি আবার হোকজু ফা উকতাল এবং আবার জেহাদ করি আবার কতল করে দেওয়া হোক রহ মুসলিম মুসলিম রেবা ওয়ান হু কল কল রসুরামা আবু হরেরা রাজিয়ালাহীন আরো বলেন রসুল্লাহ হাসান বলেছেন মামিন ওই জখম যে জখমটি আল্লাহ রাস্তায় জখম করে দেওয়া হয় ইল্লা জা আয়াল কেয়ামা তবে ওই ব্যক্তি কেয়ামতের দিন আসবে তার জখম রক্ত ঝরবে আল্লাউনু লাউনু দামিন রক্ত হবে রক্তের রঙের ও রেহ রেহ মিসকিন এবং গন্ধ হবে মিসকুম্বারের সুগন্ধ مطفقه الله عنه بخار مسلمي حديث وعن معادن رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من قاتل في سبيل الله من رجل مسلمين فواق ناقتن معاذ بن جبل رضي الله تعالى تنتين بالن رسول الله صلى الله عليه وسلم قال من قاتل في سبيل الله كنو مسلمان بكتجودة اللہ راستا جهاد کرے لڑای کرے کتو کن فواق ناقتن دو بار اوٹ دو هنر شم پوری من. দুইবার উঁট দুধ বের করতে উঁট দহন করতে দুইবার বের করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় যদি কোনো মুসলমান ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে ওয়াজা বাতলাহুল জাননা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে ওমান ওমানুরহানফি সাবির আর যে ব্যক্তিকে জখম করে দেওয়া হয় আল্লাহর রাস্তায় আও নুকিবা বা অথবা তাকে আচর দেওয়া হয় আচর দেওয়া জখম হোক অথবা আঁচর লাগুকাল কেয়ামা ওই ব্যক্তি কেয়ামতের দিন আসবে আগ জারি আকেবারে তাজা ঘানি লাউনুহা জাফারান তার রংটা হবে জাফরানের মতো রং রক্তের রং হবে জাফরারের মতো রং ওয়ারি হোহা কাল মিসকি এবং তার গন্ধ হবে মিশকুমবারের মতো সুগন্ধ এরপরে যে হাদিসের মধ্যে থেকে একজন ব্যক্তি সে একটি মিষ্টি পানির ঝর্নার পাশ্বে সে হেঁটে যাচ্ছিল মিষ্টি পানির ঝর্নার পাশ্বে দিয়ে হেঁটে যাচ্ছে তো আহ সে জাগাটি তার পছন্দ হয়েছে জাগার চারিপাশে অবস্থা পছন্দ হয়েছে মিষ্টি পানি সেটাও পছন্দ হয়েছে ফকল এবং সে বলতেছে আমি যদি মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাতাম তাহলে আমি এখানে থেকে যেতাম এই মিষ্টি পানি আছে এই সুন্দর দৃশ্য আছে এ মনোরম জায়গা আমি এখানে থেকে যাতাম। বলান আফ আল্লাহ হাত্তা আস্তা আজন আসুল কিন্তু এটা আমি তো করতে পারি না যতক্ষণ তো আল্লাহনবীর কাছে অনুমতি না নেই যেহেতু আল্লাহনবীর সাথে আছেন ওনার কাছে অনুমতি নিয়ে উনি যদি আমাকে এখানে থাকার অনুমতি দেন তাহলে আমি থাকতে ইচ্ছুক তিনি বললেন তুমি এটা না। কেন করোনা সত্তর বছর বাড়িতে সলাৎ আদায় করা চাইতে উত্তম বেশি সত্তর বছর বাড়িতে সলাচদায় করা তোমরা কি পছন্দ করো না আল্লাহ তোমাদের ক্ষমা করে দেখ এবং আল্লাহ করোনা আল্লাহ রাস্তায় জেহাদ করো মানা ফুয়া কানা যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জেহাদ করবে দুই বার দোহনের সম পরিমাণ ওয়াজাবাত জাননা তার জন্য জান্নাত তো হয়ে যাবে রওয়াহ তিরমিজি হাদিস তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটি হাসান বলেছেন সময় তো শ্রোতা ও দর্শক মন্ডলী আজকের মতো আলোচনা এখানে শেষ করছি আল্লাহ রাজকেও যেন তার দিনের জন্য প্রচেষ্টা করার তৌফি দান করেন আল্লাপাক আমাদেরকেও যেন তার দিনের জন্য জেহাদ করা জন্য তৌফি দান করেন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবমিন আসসালামু আলিকুম আরহামি তির সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফা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 जगत दामाते एक तीन दुई तीन शून्य টাকা আমাদের জাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত মারাম মিন আদিল্লাতি তিল এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি देख बुलुगुल माराम दर्शेहदेश शुद्म पिस ई देख बुलूगुल मार कल रेारोटाय बांगलेश रत एगारोट भारत पिसल